আসসালামাইকুম এখন বাস্তবে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা বলে রাখি যে প্রথমত যে সুন্নতের কথা আলোচনা করব। সেটা হচ্ছে সময় সাপেক্ষে যে সুন্নত দিনে রাতে যে সময়ে কি করতেন সময়ের সাথে উল্লেখ করব। সেগুলো সেটা হচ্ছে যে আপনি একটা ফজরের আগের কিছু শূন্যত ফজরের সময়ের কিছু শূন্যত এবং সলাত দোহার সময়ের কিছু শূন্যত এবং জোহরের সময়ের শূন্যত আশ্রের সময়ের শূন্যত মাগরীবের সময়ের শূন্যত দেশের সময়ের শূন্যত सुन्नत बोलते बुझाई रसुल्लम जख घुम थे उठतन कारण एक मानुषर दिन शुरू है से घुमे उठार पर रसुल কি কাজ করতেন সেটা আমরা বলবো এই সুন্নত ভাগ করছি মানে কি কাজ তিনি করতেন সেটা সেটার মধ্যে আমরা দুইটা সুন এই পর্বে বলবো রসুল ঘুম থেকে উঠার পর যেই কাজগুলো করতেন প্রথম কাজ করতেন যে তিনি আপনার মেস করতেন হ্যাঁ মেসর কে ঘুষিয়ে নিতেন হ্যাঁ আপনার নিজের দাঁতের উপর যেটা হজরত হুজাইফ আলাদি আল্লাহ বর্ণিত তিনি বলেন যে কানকে ঘিত যে রসুল্লাহাম যখন তাহজ পড়ার জন্য ঘুম থেকে উঠতেন তখন তার মুখকে তিনি মেসোয়াক দিয়ে ঘষে নিতেন দ্বিতীয় আরেক আপনার বলতেন আলহামদুল্লাহ যে সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুর পর আবার নতুন জীবন দিয়েছেন এবং তার কাছে আমাদেরকে এই দুইটা শূন্যতির কথা আমরা অবশ্যই খেয়াল রাখবো প্রথমটি হচ্ছে ঘুম থেকে উঠে আমার করে নেওয়া দ্বিতীয় নম্বর আছে আপনার ঘুম থেকে উঠার যে দোয়া সেই দোয়াটা পড়ার চেষ্টা করা আমাদেরকে তোফেক্লা